وعلى آله وصحبه وسلم تسلیماً كثيراً أما بعد هذا هو الدرس التاسع والعشرون وعنوان هذا الدرس هو كيف نعيش بعد رمضان شماني تو بانجلوش بحيرة شوبر و بندغان اسكا ما ده دهربائيك اللوچونار انترشتو موالوچونار اسكا اللوچونار أس بشه حد چه رمضان الپوري اما ده রমজানের পরে আমরা কিভাবে জীবন এক বিরাট সম্মানিতাভের মাস আল্লাহ তালার নৈকুট লাভের মাস জাহান্নাম থেকে নাজাদ পাওয়ার মাস সেই মাস আমাদের কাছ থেকে যখন বিদায় নিয়ে যায় সালফেসালহীনগণ সালফেসালহীনগণ রমজানের বিদায় লগ্নে প্রচুর পরিমাণে কান্না কান্নাকাটি করতেন আল্লাহ তাল কাছে প্রচুর পরিমাণে আফসুস করে কান্না কান্নাকাটি করতেন এমন কি ছয়টি মাস কোন বর্ণায় পাওয়া যায় সালফে সাহলিমগন রমজান মাসের বিধায়ের পরে ছয়টি মাস আল্লাহ কাছে তাল্লাপে দোয়া করতেন যাতে করে রমজানের অতিরিক্ত তারা যা করেছেন সেই আবাদত জাতি করে রবুলা আলহিন কবুল করেন আবার ছয় মাস যাওয়ার পর থেকে নতুন করে রমজান মাস পাওয়ার জন্য আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করতে থাকেন থাকতেন যাতে করে আবার রমজান মাস পাওয়া যায় গতানুগতিক আসে এবং যায় আমাদের জীবনে কোন পরিবর্তন হয় না আমাদের আমলের কোনো পরিবর্তন হয় না আমাদের আমাদের চাল কোনো পরিবর্তন হয় না যেমন ছিলাম তেমনি থাকি তেমনই আসি ভাবসামটা এমন যের যত রাখি আপনার অন্য কোনো লাভ নেই এই বিষয়টি মাথায় রাখতে হবে সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ পবিত্র মা হে রমজান যখন আমাদের থেকে বিনায় নিয়ে চলে যায় তখন কয়েকটি মাথায় রাখতে হবে একটি হচ্ছে এই মাহে রমজানে অতিরিক্ত করেছি রোজা রাখার পাশাপাশি রাতের বেলা নামাজ নামাজ এরপরে তারাবিনের মাসে কোরআনতলাওয়াত যা কিছু আমরা করেছি সেগুলো যাতে রবীন্দন কবুল করেন সেই জন্য আমাদের বেশি বেশি দোয়া করা দরকার এটি হচ্ছে রমজান মাস বিদায়ের পরে কাইফা নাইশ আমরা কিভাবে জীবনযাপন করব। সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমাদের বেশি বেশি আল্লাহ তালের কাছে দোয়া করা দরকার যাতে করে রমজানের যাবতীয় রবুল করেন কোন কারণে যেহেতু করে না আদান প্রত্যাখ্যান না করেন বর্জন না করেন সেই বিষয়টি মাথায় রেখেই রবুল আলমীর কাছে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের রমজানের পরে আমরা রমজান মাসে যেই তওবা করেছি সেই উপর তো ইস্তেকামাত থাকা দরকার সম্মানিত ভাইয়ের সুপ্রিয় বন্ধুগণ রমজান মাসে যেহেতু রবুল আলমী ক্ষমা করে দেন বান্দাদেরকে সে কারণে আমরা কি করি রমজান ক্ষমা প্রার্থনা করা পিছনের ঘটে যাওয়া অপরাধ ভবিষ্যতে করবো না সেই মর্মেরবুল আলমের কাছে ওয়াদবদ্ধ হওয়া তাহলে এই যে তিনটা মূল আমরা শুনলাম এই তিনটা মূল নীতির উপর থাকা। রমজানের পরে যাতে করে আমরা আবাহ নতুন করে সেই পাঠিয়ে না দিই আবার নতুন করে আমরা যাতে করে সেই পাচ্ছি বিবেচনা করতে হবে কারণ আল্লাহ তা মত হিরিন রবুল আলমিন বলছেন নিশ্চয় আল্লাহ ইহেবুত্তা বিন যারা বেশি বেশি তাওবা করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন ওয়ফুল মত হিরিন আর বেশি বেশি যারা পবিত্র থাকে তাদেরকে রব্বুল আলমিন ভালোবাসেন তাহলে আসা রব আই কে তোমরা তোমাদের রবির কাছে তবা করো এবং খাটি তবা করো সম্ভবত তোমাদের রব তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দিবেন সুপ্রিয় বন্ধুগণ রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে আমরা সেই তোবাহ করার পাশাপাশি যারা অন্যায় করে অপরাধ করে ফাহা কাজ করে এরপরে আল্লাহ তালাকে রাহ আল্লাহ স্মরণ করে ফস্ত এবং তারা তাদের অপরাধের জন্য গুন আল্লাহ তালাকে ক্ষমা প্রার্থনা করে এবং তারা যিনি শুনে তাদের সেই অপরাধের উপরে আবার প্রতিষ্ঠিত থাকে না কন্টিনিউ অপরাধগুলো করে না যে অপরাধের জন্য তারা তবা করেছে সম্মানিত ভাইয়া সুপ্রিয় বন্ধুগণ সুতরাং আমরা যখন তবা করব। যে অপরাধের জন্য তবা করো সেই অপরাধ যাতে পুনরায় আবার না করে কারণ আলী সাল্লাম প্রতিদিন সত্তর বার কিংবা এক বার তবা করতেন অতএব আমাদের নিয়মিত আমাদের তবাকে নতুন নতুন তবা প্রতি প্রতিনিয়ত তবা করা আর সাথে সাথে তবর উপরে থাকার কু অভ্যাস ছিঁড়ে দিয়ে থাকি বিশেষ করে যে সকল ভাইয়েরা সিগারেট খাওয়ার অভ্যাস থাকে সেই সিগারেট খাওয়া বন্ধ করে দেয় যেহেতু সারাদিন তাকে বাধ্য হয়ে সিগারেট খাওয়া থেকে দূরে থাকতে হয় সিগারেট পান করার সুযোগ পায় না ভাবে রমজান মাসে দেখা যায় অনেকেই অনেকি সিনেমা দেখেনা নাটক না, আজে বাজে কাজকর্ম থেকে দূরে থাকে তাহলে যে অন্যায়গুলো অপরাধ গুলো আপনি সেই দিবেন না করবেন না একজন ইমান কাজ হচ্ছে রমজান মাসের কারণে বা রমজানের কারণে যে অন্যায় অপরাধগুলো গুলো দিয়েছিল সেরে দিতে সক্ষম পেয়েছিল মদ পান সিগারেট পান সিনেমা দেখা অন্যায়গুলো অপরাধগুলো পুনরায় যাতে শুরু করে আবার আমাদের আমল নামে নষ্ট করে না ফেলি প্রিয় ভাইরা এই বিষয়গুলো মাথায় রাখা দরকার অত্যন্ত আস্তের বিষয় অনেক ভাইকে ভাইকেই দেখা যায় অন্যায় কাজ যেন শুধুমাত্র রমজানের জন্য হারাম রমজান মাস চলে গেলে হালাল রমজান মাসে আপনার সিনেমা থেকে হারাম রমজান মাস চলে গেলে হালাল এই ধরনের চিন্তা ভাবনা অত্যন্ত মারাত্মক অত্যন্ত মারাত্মক সম্মানিত ভাইয়া সুপ্রিয় বন্ধুগণ রমজান মাসে আমরা যে ধরনের পাফাচারগুলো ছেড়ে দিতে সক্ষম হয়েছি বা পাফাচারগুলো ছেড়ে দিয়েছি রমজান মাস যাবার পরেই আমরা যেন আবার সেই পাফাচারগুলো শুরু করে আমাদের আমল নষ্ট করে না দিই বরং রমজন মাসে আমরা বুলালাম নৈকট্য অর্জনের জন্য যে সকল বেশি বেশি আবাদত করেছি সেই আবাদতে আবার ইস্তেমাল করা উচিত কন্টিনিউ করা উচিত রমজন মাসের কারণে আমাদের যদি তাহাজ পরা অভ্যাস হয়ে থাকে সেই তাহাজ পরা অভ্যাস ধরে রাখা উচিত जी बेशी बेशी कुरान बेशी बेशी चेस्टा कर दान हाथ बाड़ी चेस्ट ए भाव रमजान मासण जीवन अभ्यास বা পরিবর্তন আনার চেষ্টা করেছি সেই পরিবর্তন পরিবর্তনগুলো ধরে রাখার চেষ্টা করা উচিত এভাবেই রমজানের পরে আমাদের জীবনটাকে পরিচ্ছন্ন পবিত্র রাখা রেখে আল্লাহ তালা নৈকট অর্জনের চেষ্টা করা উচিত রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন তৌফিক ইসাল্মি তিম